তৃতীয় খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত অধর্ষেনের দ্বিতীয় দর্শন প্রথম পরিচ্ছেদ মনিলাল ও কাশী দর্শন আইশো ভাই আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যায়। তিনি ভক্তসঙ্গে কিরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনো কীর্তনানন্দে মা তোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য সদানন্দ সরল ও উদার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন সেই অনন্ত অনন্তসচিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্লপ্রতিপদিথি রবিবার গতকল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা আধার মধ্যে একাকি মহাকালী মহাকালের সহিত রমণ করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহর্নিশী দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠেরোশো খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র কাল। এই যে ঠাকুর বালকের নাই বসিয়া আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ভক্ত, শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাঁহাদের কুঠি আছে শ্রীরামকৃষ্ণ বলিলেন হেগা কাশিতে গেলে কিছু সাধুটাধু দেখলে মণিলাল বলিলেন আগে হ্যাঁ ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গেছিলাম শ্রীরামকৃষ্ণ বলিলেন কীরকম সব দেখলে বল। মনিলাল বলিলেন ত্রৈলঙ্গ স্বামী সে ঠাকুর বাড়িতেই আছেন মণিকর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ বলিলেন ও সব বিষয় লোকের নিন্দা মনিলাল বলিলেন ভাস্করানন্দ শকরের সঙ্গে মেশেন ত্রৈলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ শ্রীরামকৃষ্ণ বলিলেন ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মনিলাল বলিলেন আগে হাঁ অনেক কথা হলো। তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এই সব চান যে সব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ ও একরকম আছে হিকদের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আরেক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এই কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচ জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হল চোখ মেলে দেখতে লাগল একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কিনা तक से साधु के खूब चेचिए जिज्ञासा कर ले महाराज तुम्हें काचे साधु आस्ते आस्ते भाई जिन्हें मेरे दूध खावा ईश्वर के जानते नारूप अवस्था है ना मणिलाली कथा बोलें से बड़ उच्च अवस्था भास्करानंद संगे यकम कथा हो শ্রীরামকৃষ্ণ বলিলেন কোনো বাড়িতে থাকেন মনিলাল বলিলেন একজনের বাড়িতে থাকেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কত বয়স মনিলাল বলিলেন পঞ্চান্ন হবে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন আর কিছু কথা হলো। মনিলাল বলিলেন আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো, রাম রাম বলো শ্রীরামকৃষ্ণ বললেন, এ বেশ কথা